কাসিম রহমাতুল আলাহী হতে বর্ণিত উরওয়াহ ইবনু জুবাই রহমাতুল আলহী আয়শা রদিলাহতআ আল্লাহকে জিজ্ঞেস করল আপনি কি জানেন না হাকামের কন্যা ওমুককে তার স্বামী তিন তালাক দিলে সে তার পিত্রালয়ে চলে গিয়েছিল আয়সাহ বলেন সে মন্দ কাজ করেছে উরওয়াহ বলেন আপনি কি ফাতিমার কথা শোনেননি তিনি বলেন এই হাদিস বর্ণনায় তার কোনো কল্যাণ নেই ইবনু আবুজ্জিনাদ হিসাম সূত্রে তার অর্থাৎ হিসামের পিতা থেকে আরও বর্ণনা করেন যে আয়ুশার আদিলাহতআলান্হা এ কথাকে অত্যন্ত দূষণীয় মনে করেন তিনি আরও বলেন ফাতিমা একটা ভীতিকর স্থানে থাকত আর তার উপর ভয়ভীতির আশঙ্কা থাকায় নবী সাল্লামাম তাকে স্থান পরিবর্তনের রুখসত দেন